فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا من يده الله فلا مضل له ومن يذلله فلا هابي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والاشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أجوى الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتفون الذي جعل لكم الأرض فراشا والسماء بداءا وأنزل من السماء ماءا فأخرج به من السمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا فلا تجعلوا لله أندادا وأنزادا কথা বলা শুরু করার আগে একটা ঘোষণা নেত্রকোনার থেকে একজন লোক আসছেন তৌহিদী পরিক্রমার সম্পাদক মলানা শাহিনুর পাশা সাহেবের সাথে দেখা করা যায় হোটেল সাক্ষাৎ করার জন্য তৌহদী পরিক্রমা প্রতিনিধি রুহুর আমিন নগরী আলমদিনা হোটেলে শাহিনুর পাশা সাহেবের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে গতকাল দেখে আমিও প্রস্তুতি নিতেছিলাম যে আজকে আমার বিদায়ের দিন হিসাবে আপনাদেরকে কিছু বেশি সময় কথা শুনাইব অবস্থায় বোঝা যায় আপনারাও আগ্রহী ছিলেন অপেক্ষেন আজকে শেষ দিন হিসাবে কিছু বেশি সময় বসে কথা শুনবেন কিন্তু দুঃখিত আমি আল্লাহ গর্দি আজকে দুপুরের পর থেকে আমি ক্রমান্বই অসুস্থ হইতে হইতে অত্যন্ত দুর্বল হয়ে গেছে কথা বলতে তো কষ্ট হয় চুপচাপ বসে থাকলে হিম্মত করে আপনাদের সামনে উপস্থিত হই আল্লাহ নিয়ে কিছু কথা বলা শুরু করি যতক্ষণ আল্লাহ তেন তারপরে ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে গতকাল বলা হচ্ছে সুরাচুল বাতারার তৃতীয় রুপুর প্রথম থেকে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিতেছে প্রথম দুই রূপতে যে তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে প্রথমে আলোচনা হয়েছে মোস্তাকদের তারপরে আলোচনা হয়েছে কাফিরিনের তারপরে আলোচনা হয়েছে মুনাফিকের বেতা এই তিনও শ্রেণীর মানুষকে আল্লাহ তৃতীয় রুকুর শুরুর থেকে দাওয়াত দিতেছেন আল্লাহর এবাদত করার জন্য হ্যাঁ মানুষ সকল তোমরা তোমাদের রবের এবাদত করো কেন রব বলা হইল এখানে এই ব্যাপারে গতকাল বিস্তারিত আলোচনা হচ্ছে রবের একটা বিশেষন বর্ণনা করে আল্লাহ পরবর্তী অংশে বলেন আল্লাহ হালা কাকুম তোমাদের সেই রবের এবাদত করছেন রব বলে ইঙ্গিত করলেন এই কথার দিকে হালা কাকুম বলে স্মরণ করাই দিলেন শুধু লালন পালনই করতেছেন না বরং তোমাদেরকে সৃষ্টিও তিনি করেছেন সৃষ্টি করলেন একজন লালন পালন করতেছেন একজন আর তোমরা কি হুকুম পালন করবে অন্য জনের অত্যন্ত বিবেকসম্মতভাবে অত্যন্ত যুক্তি যুক্তিসম্মতভাবে আল্লাহর এফাজত কেন করতে হবে এই কথাটা আল্লাহ উপস্থাপন করতেছেন এই পদ্ধতিতে আল্লাহ তোমাদের রব তিনি তোমাদের সকল চাহিদা পূরণের মালিক আল্লাহ খালিক আল্লাহ তোমাদের সকলের সৃষ্টিকর্তা সুতরাং হুকুম পালন করতে হবে যিনি লালন পালন করেন তা হুকুম পালন করতে হবে যিনি সৃষ্টি করেছেন তা আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম পালন করা লাহুল আমর সৃষ্টি যার বিদান যিনি সৃষ্টি করেছেন বিধান তার পালন করতে হবে কথা নাকি যুক্তি না যুক্তি বোঝা কি কঠিন সৃষ্টি করব আমার একজনের আর হুকুম পালন করবো আর একজনের পালন করবো আমার একজনের আর হুকুম মান্না চলবো আর এটা অত্যন্ত নিম্ন হারানি কথা তাই আল্লাহ খুব সহজ যুক্তির মাধ্যমে বলতেছেন তোমাদের লালন কর্তার সাথে নিমক হারান করিও না তোমাদের পালন কর্তার সাথে তোমাদের সৃষ্টিকর্তার সাথে নিমক হারামি করিও নন যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন কর যিনি লালন পালন করতেছেন তার হুকুম পালন করব আল আমা শুধু মানুষের সৃষ্টিকর্তা নন সমস্ত জগৎবাসীর সৃষ্টিকর্তা সমস্ত জগতের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ সৃষ্টির পদ্ধতি দুইটা একটা হইল বিনা উপকরণে সৃষ্টি আর একটা হইল উপকরণের মাধ্যমে সৃষ্টি প্রকৃতপক্ষে আল্লাহরে বুড়া আলামিন সৃষ্টি করার জন্য কোন কিছু সৃষ্টি করার জন্য উপকরণের দরকার করে না অন্য আল্লাহ বলেন ইন্মা মূলত আল্লাহ সৃষ্টি করার অবস্থা এমন তিনি যখন ইচ্ছা করেন কোন কিছু সৃষ্টি করার তখন কোন উপকরণ লাগে না হইয়া যা বললেই হইয়া যা কাছে হইসইটা বন্ধ করেন গেইটের কারণে হয়েছে বন্ধ করেন আপনাদের হইসইয়ের কারণে এখানে কথা বলতে অসুবিধা কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তুমি সৃষ্টি হও এই কথাও বলতে হয় না আল্লাহ শুধু ইচ্ছা করেন সৃষ্টি হওয়া এমনিতেই সৃষ্টি হইয়া যায় এর দ্বারা আমরা কি বললাম আল্লাহ কোন কিছু বানাইতে উপকরণ লাগে না হুকুম করাই যথেষ্ট আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে উপকরণ লাগে উপকরণ লাগে কিন্তু এরপরে আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন বিনা উপকরণে আর কোন জিনিস সৃষ্টি করেছেন উপকরণ দিয়া যেমন আল্লাহ মানুষের রূপ সৃষ্টি করেছেন বিনা উপকরণ কিন্তু মানুষের শরীর সৃষ্টি করেছেন মাটি উপকরণ দিয়া মানুষের রু যে আল্লাহ সৃষ্টি করতেন এটার মধ্যে কোনো উপকরণ নাই আল্লাহ হুকুম করতেন সৃষ্টি হইয়া যাও সৃষ্টি হইয়া গেছে বন্য আয়াতে আল্লাহ সম্পর্কে আপনি কাদের প্রশ্নের জবাবে বলে দিন কুলির রুহ মিন আমি রুহ আল্লাহ একটা আদেশ আল্লাহ আদেশ করছেন সৃষ্টি হইয়া যাও সৃষ্টি হইয়া গেছে সম্পর্কে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান করা হয়েছে এই রুকে তোমরা দেখতে পাও না ধরতে পাওনা তুইতে পাওনা কোন দিকে আসে তা এর পাও কখন কোন দিকে হয়ে কোথায় চলে যায় তোমরা যন্ত্র দিয়াও তা আটটাই যাবা হো আল্লা রূপ সৃষ্টি করেন কিন্তু মানুষের শরীর বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন মাটির দ্বারা সৃষ্টি করেছে মাটির উপকরণ আছে ধরে দেন যেমন এক বলেন তারাতান হ্যাঁ মানুষেরা এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার মরণের পরে এই মাটিতে ফিরাইয়া নিয়ে যাইব তারপর কি আমাদের দিন এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাতারের মাঠে দাঁড়ায় ই আয়াত এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহ মানুষের শরীর বানাইছেন মাটির উপকরণের দ্বারা এই কথাটা প্রায় সর্বলোকে জানে যে মানুষের দেহ মাটির তৈরি লেখেছেন মানব দেহ মাটির তৈরি কথার তিনটা ব্যাখ্যা আছে মানুষের শরীর মাটি তৈরি কথার তিনটা ব্যাখ্যা আছে প্রথম নম্বর সমস্ত মানুষের আদি কিতা হজরত আদম আলহ ইসলামের শরীর আল্লাহ দুনিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রঙ্গের বিভিন্ন স্বভাবের মাটি একত্র করিয়া এই মাটি দিয়া খামির তৈরি করিয়া সেই মাটির খামিরের দ্বারা আল্লাহ আদম এসেমের দেহ সৃষ্টি করা আর আমরা যেহেতু সকলই তার সন্তান সন্তানের শরীরের পিতার শরীরের অংশ আছে এই হিসাবে সমস্ত আদম সন্তানের দেহ মাটিতে যেহেতু আদম আলী হিসেবে সব রকমের বৈশিষ্ট্যের মাটি সব রকমের গুণের মাটি সব রকমের রঙের মাটি নিশাই হারানো এই কারণে আদমের বিভিন্ন সন্তানের রং বিভিন্ন রকমের হয় স্বভাব বিভিন্ন রকমের হয় চরিত্র বিভিন্ন রকমের হয় ওই মাটি মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর দেখতে হলো যে কোনো মানুষের সন্তান যখন যে কোনো মানব সন্তানের দেহ যখন তার মায়ের গর্বে যখন গঠন করা হয় বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের এক বিন্দু পানি একত্র হওয়ার পরে তার দেহ গঠনের কাজ শুরু হয় যে দুই বিন্দু পানি দিয়ে মানব সন্তানের দেহ গঠনের কাজ শুরু হয় এই দুই বিন্দু পানি রক্ত থেকে উৎপাদন হয় রক্ত খাদ্য রক্তদ্রব্য থেকে উৎপাদন হয় আর খাদ্যদ্রব্য মাটির থেকে উৎপাদন সুতরাং প্রত্যেকটা মানুষের দেহতার মায়ের গর্বে যে উপকরণের দ্বারা সৃষ্টি হয় ওটা মাটির থেকে উৎপাদিত এইটা হল দুই নম্বর ব্যাখ্যা মানুষ মাটির তৈরি করা